দুর্নীতির কবলে পড়ে কাঁদছে বাংলাদেশ রাজনীতির ওই গরম হাওয়ায় জ্বলছে বাংলাদেশ ক্ষমতাসীনদের দাপটেই আজ কাঁপছে বাংলাদেশ বিরোধীদের হরতাল মিছিলে পড়ছে বাংলাদেশ দুর্নীতির কবৌলে পড়ে কাঁদছে বাংলাদেশ রাজনীতির ওই গরম হাওয়ায় জ্বলছে বাংলাদেশ ক্ষমতাসীনদের দাপটেই আজ কাঁপছে বাংলাদেশ বিরোধীদের হরতাল মিছিলে পড়ছে বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশ প্রিয়ার বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ এই তো বাংলাদেশ ক্ষমতালোভী পশুরাই আজি দেশের বড় নেতা পয়সার লোভে দেশ বেঁচে যারা তারাই দেশের মাথা দাদার ভয়ে কয়না কথা নর পিতশের দাল দেশ প্রেম নয় দাদার ভয়ে কয়না কথা নর পিচের দল দেশপ্রেম নয় গতি বাঁচানোর যত সবু কৌশল চাপা বাজি আর মিথ্যামি ছিল ছয়লাভ বাংলাদেশ চাপা আর মিথ্যামি ছয়লাভ বাংলাদেশ রাজনৈতিক দানবের আপিষ্ট করছে বাংলাদেশ দুর্নীতির কবলে পড়ে কাঁপছে বাংলাদেশ রাজনীতির ওই গরম হওয়ায় চলছে বাংলাদেশ ক্ষমতা ক্ষমতাসীনদের দাপটে আজ কাঁপছে বাংলাদেশ বিরোধীদের হরতাল মিছিল পড়ছে বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ এই তো বাংলাদেশ ভেবে দাঁড়াতে পারেনি ওরা কখনো বিপদে পাশে তোমার তবে কেন মিছিল মিটিং বক্তৃতা সমাহার ভেবে ছা চায় না শান্তি মেহনতি জনতার, শুনেছ কি কবু কান্তি পেতে মজলুমের চিৎকার দাঁড়াতে পারেনি ওরা কখনো বিপদে পাশে তোমার তবে মিছিল মিটিং বক্তৃতা রাজনীতির ওই গরম হওয়ায় জ্বলছে বাংলাদেশ ক্ষমতাসীনদের দাপটে আজ কাঁপছে বাংলাদেশ বিরোধীদের হরতাল মিছিলে পুড়ছে বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ কুকুরের সাথে খাদ্য লড়াই ক্ষুধার তাড়াই নাই কারো ভালো কথা মাথা গোজার ঠাই আহারেরা ভাবে হাসি ফোটে না গরিব দুঃখের মুখে खाद्य लड़ाई खुद नी कार কিভাবে গলা উচি বলো ডিজিটাল বাংলাদেশ দুর্নীতির কবলে পড়ে কাচ্ছে বাংলাদেশ রাজনীতির ওই গরম হাওয়ায় চলছে বাংলাদেশ দাপটে আজ কাঁপছে বাংলাদেশ বিরোধীদের হরতাল মিছিলে পড়ছে বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ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 বাংলাদেশ এই তো বাংলাদেশ বাংলাদেশ সবার বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ এই তো বাংলাদেশ